ামুক রহমতুল সম্মানি তো দীনি বাইরা আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি আর যে উমুল করা দেশি বিদেশি প্রবাসী অনেক ভাই সহযোগিতা করছেন আমরা দিনী বই সহযোগিতা করছেন তারা ফ্রিজ আমরা টিউবওয়েল লাগিয়া সহযোগিতা করছেন আমাদের সাদেকার পশু দিচ্ছেন পশু দিয়া সহযোগিতা করছেন আমরা ছাত্রে মাসিক তিন চারটা সত্যি মাসিক খরচ দীরা আল্লা সুবাহ তার সকল সাদা কার কবুল সুরক্ষা তারা এই বিনিময়ে তার দুনিয়া খারাতে কল্যাণ দান সুরক্ষা আমরা হাদিস রি দেওয়া পড়ি যে বারাকাল্লাহ আহালিকা ও মালিকা তার আহাল এবং মাল্যর মাঝে পরিবার এবং সম্পদের মাঝে আল্লাহ করি আর আমরা প্রত্যেকটা ছাত্র অভিযানে খরচ আড়াই হাজার টাকা আমরা এই ব্যাপারে দানশীল বায়ু দৃষ্টি আকর্ষণ করিয়ার এবং আপনাদের যে সাদা তারপরে মান্য তারপরে আমরা সেই সিলেবাসের আলাকে এবং বাংলা ইংলিশ সহ আমরা গভর্নমেন্টের সিলেবাস সমন্বয় করি একটা সিলেবাসের মাধ্যমে একটা প্রতিষ্ঠান গড়ে তুলতাম এটা খুব সিলেট বিভাগের প্রতিষ্ঠানই চলে এবং আমরা আলাদা একটা বিতক প্রতিষ্ঠান করার পরিকল্পনা আছে মাদ্রাসা কমপ্লেক্স যেটা আমরা এই শুরু করছি আমরা এটা যেন আল্লা সুবাহ এটা সালু রাখিয়া দিতে পারি দিতে পারি এবং আমরা এটারে সহযোগিতা জকুলিল নবীন মহম্মলসালাম